ইস টিভি বাংলা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 আসসালামুকুম বরহমুলবরক আলহামদুলিল্সাল রসুলিলকমানবনিহী ওজহক বিল শিরকুলমনআম সুপ্রিয় দর্শক সতলি আমি এক পর্ব তর্বাতুল আউলা ফুল ইসলাম তথা ইসলামে সন্তানদের প্রতিপালন এবং তাদের তর্বিয়ত করার গুরুত্ব প্রয়োজনীয়তা এবং পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে বিষয়ক আলোচনার সর্বশেষ পর্ব আমরা তর্বতুল আওলা সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই এবং ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের শিক্ষা ক্ষেত্রে আমরা তুলে ধরতে চাই সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে যে ধরনের ত্রুটিগুলো আমরা করে থাকি ভুল পদক্ষেপ আমরা অনেক সময় গ্রহণ করে থাকি যে পদক্ষেপগুলো আমরা নিয়ে থাকি আমাদের সন্তানদের কল্যাণ কামনায় কিন্তু দেখা যায় যে আমাদের কৌশলগত ভুলের কারণে ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময় কাজেই এমন কোনো পদক্ষেপ এবং এমন কোনো কৌশল এমন কোন পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না যে পদ্ধতি এবং যে কৌশল সন্তানদের কল্যাণের পরিবর্তে অধিকার অকল্যাণ সাধন করে এমন কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করতে চাই যেমন সন্তানদের ক্ষেত্রে তাদেরকে প্রতিপালনের ক্ষেত্রে এমন কোন প্রক্রিয়া পদ্ধতি অবলম্বন করবো না যেমন আক্তার দু মিনাল বাইদ ঘর থেকে তাড়িয়ে দেওয়া সন্তান শিশু সন্তান বা উঠতি সন্তান তাদেরকে কোনো ভুলের কারণে কোনো ত্রুটির কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া বাড়ি থেকে বের করে দেওয়া এটা কোনো ইতিবাচক কোনো কৌশল বা পদ্ধতি নয় সন্তানকে দূরে সরিয়ে দিয়ে তাকে তর্বিয়াত করা সম্ভব হবে না বরং আজকে যেই চারিদিকের পরিবেশ পরিস্থিতি সন্তানকে যদি আমি দূরে সরিয়ে দিই বাড়ি থেকে বের করে দিই তাহলে সেই সন্তান হতে পারে এই কারণে আরও বেশি বকাটে হয়ে যাবে খারাপ পরিবেশের সাথে মিশবে অথবা সেই সন্তান কোনো ভয়াবহ অনিশ্চয়তার মুখোমুখে হয়ে যেতে পারে কাজী আত্মাদ মিনাল বাই ঘর থেকে তাড়িয়ে দেওয়া ঘর থেকে বের করে দেওয়া এটা সন্তানদেরকে তেরবিয়ত করার সুন্দর কোনো কৌশল বা পদ্ধতি নয় সন্তানদের লালন পালনের ক্ষেত্রে অনেক সময় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিই হিজড়ানো এই পদ্ধতিও এটা কোনো সুন্দর এবং কার্যকর কোনো পন্থা নয় তার যদি ভুল হয় তার যদি ত্রুটি হয় সেটা তাকে বোঝাতে হবে প্রয়োজনে কল্যাণ কামিতার সাথে তার শাসন করতে হবে আর দিন আনা সিহা লি রসুলিহিমিমিন সকলের কল্যাণ কামনা করা যেখানে দিন সেখানে সন্তানের কল্যাণ কামনা থেকে নিজেকে গুটিয়ে নেয়া অথবা সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়া এটা কোনো বুদ্ধিমত্তার কৌশল হতে পারে না সন্তানদের অনেক সময় আমরা তাদেরকে প্রবোধ দেওয়ার জন্য বুঝ দেওয়ার জন্য সন্তানদের সঙ্গে আমরা মিথ্যা কথা অথবা মিথ্যা আচরণ করে থাকি অনেক সময় নিজেদের অজান্তেই করি এই ধরনের মিথ্যা এবং অলিক কোন আচরণ এটা ইসলামী তরবিয়ত অ্যালাউ করে না এক হাদিসের মধ্যে পাওয়া যায় একদিন এক মহিলা সাহাবিয়া তার সন্তান কাছে আসে না অনেক চঞ্চল ছেলে পেলে থাকে যারা খেলাধুলার মধ্যে মতো থাকলে মা বাবারা ডাকলেও কাছে আসতে চায় না তখন তার মা সেই মহিলা সাহাবিয়া তিনি তার সন্তানকে ডাকলেন যে কাছে আসো কাছে আসলে তোমাকে আমি খেজুর দেবো যেটা আমরা অনেক সময় বলে থাকি আমাদের সন্তানদেরকে আসো চকলেট দিবো আসো তোমাকে মিমি দিবো চুইঙ্গাম দিবো তাকে আকর্ষণ সৃষ্টি করে তাকে আমি আমার কাছে নিয়ে আসতে চাই অথবা কোন কাজ করার জন্য কোন কিছুর জন্য তাকে উদ্বুদ্ধ করতে আমরা এমনভাবে তাদেরকে প্রলব্ধ করি অথবা উৎসাহিত উৎসাহিত করে থাকি নবী আকরম সাল আলিহিসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার সন্তান আসলে তাকে খেজুর আসলেই দিবে যদি খেজুর দেওয়ার কোনো মনোভাব তোমার মধ্যে না থেকে থাকে শুধু তাকে তোমার কাছে আনার জন্যে অথবা তাকে অন্য কোন কাজে লাগানোর জন্যে পড়ালেখায় বসানোর জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে যদি তুমি তাকে ডেকে থাকো আর বলতেছো তুমি তাকে আসলে খেজুর দিবে তাহলে তুমি তোমার সন্তানের সঙ্গে মিথ্যা পাতি বলে সাব্যস্ত হবে এবং এ কারণে মিথ্যা কথা বলার যেই কবিরা গুণা সেটা তোমার হবে এই যেভাবে অসচেতনভাবে সন্তানদের তেরবিয়াতের ক্ষেত্রে বা সন্তানদের সঙ্গে বিভিন্ন আচার আচরণের ক্ষেত্রে আমরা অনেক সময় मिथ्या प्रबोध दिए थकी मिथ्या प्रलुब्ध कर मिथ्यार शिकार से हे मायर पक्ष अथवा तरस मिथ्याटान जीवने एक बैड एफेक्ट अवश्य तैरि कर जीवन यूचनालग्न थी तरह मिथ्यार एक प्रभाव थे जाए कहेर मिथ्यार आश्रय গ্রহণ করা কোনো কোনোভাবে বুদ্ধিমত্তার পরিচয় নয় হ্যাঁ যদি কৌশল অবলম্বন করতেই হয় তাহলে এমন কোন কৌশল অবলম্বন করতে হবে যেখানে মিথ্যার আশ্রয় গ্রহণ না করতে হয় যার মধ্যে বাস্তবতা রয়েছে আমি যদি বলি তুমি আসো চকলেট দিব তাহলে আমাকে চকলেট দিতে হবে বাচ্চাকে যে কথা বলে আমি আনব আমার মনের মধ্যে আমার অন্তরের মধ্যে পিতামাতা হিসেবে তার প্রতি আমাকে প্রথমে বিশ্বাসী হতে হবে যে আমি এখানে সত্যবাদী মিথ্যার প্রলোভন আমি তাকে দিচ্ছি না সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমরা অনেক সময় অসচেতনভাবেই এই ত্রুটি করে থাকি এটির প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে যে কোনো খেলাদুলার সামগ্রী তাদের সাথে তুলে দেয়া এটাও একটি বিপজ্জনক ব্যাপার আজকে দেখা যায় ছোট ছোটো সন্তানদের হাতে আমরা মোবাইল ফোন অথবা কম্পিউটার এবং ইত্যাদি এই জাতীয় ইলেকট্রনিক বিভিন্ন খেলাদোলার সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিই যেটা অনেক সময় তাদের সৃষ্টি শক্তি তাদের স্মৃতি শক্তি তাদের সুস্থতার উপর খারাপ প্রভাব তৈরি করে ছোট্ট কচি শিশুর জন্য মোবাইলের স্ক্রিনের আলো চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে এটা তাদের জন্য ক্ষতিকর হয় খেলাধুলার সামগ্রী তাদেরকে সরবরাহ করার ক্ষেত্রেও এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে দিতে হলে এমন খেলাধুলার সামগ্রী দিতে হবে যে খেলাধুলার সামগ্রী তার জন্য ক্ষতির কোনো কারণ না হয়ে দাঁড়ায় এ বিষয়ে যদি লক্ষ্য না রাখা হয় তাহলে এটা সন্তানের জীবনে খারাপ প্রভাব তৈরি করবে এবং এ থেকে সন্তানের কোনো বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে আর এজন্য আল্লাহর নিকট আমাকে জবাবদিহিতা করতে হবে সন্তান আমার নিকট আল্লাহ রব্বুল আলমিনের আমানত আমার ত্রুটির কারণে তার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের নিকট তার এই আমানতের মধ্যে খেয়ানত করার অপরাধে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে কাজী এ বিষয়ে আমরা সকলে লক্ষ্য রাখব যে সন্তানকে তার কান্না বন্ধ করার জন্যে অথবা সে যেন বিরক্ত না করে তার বিরক্তির হাত থেকে মুক্তি পেতে আমরা এমন সস্তা সহজ কোনো পদক্ষেপ নেব না যেই পদক্ষেপ সন্তানের স্থায়ী কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের মধ্যে আরেকটি ত্রুটি লক্ষ্য করা যায় অনেক সময় সেটা হলো মোবাইল আকাদের এহসান এ বিলবালাদ সন্তান সম্পর্কে অতিমাত্রায় সুধারণা অর্থাৎ আমি মনে করছি যে আমার সন্তান তো কোনো ভুল ত্রুটি অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না এই ব্যাপারে আমরা অনেক সময় অতিমাত্রায় কনফিডেন্ট থাকি অথচ সন্তান বর্তমান সময়ের যে পরিবেশ চারিদিকের পরিবেশ পরিস্থিতিতে সে হয়তো কোনো ত্রুটির সঙ্গে কোনো অন্যায়ের সঙ্গে কোনো অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়ছে অন্ধকার পথের দিকে সে চ্ছে শব্দ বলা হয়েছে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং বিশেষ করে নারী তার স্বামীর সংসারের তার ঘরের দায়িত্বশীল সুপ্রিয় দর্শক মন্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা সামান্য একটু বিরতিতে যাচ্ছি বিরতির সময় আপনারা আমাদের সাথেই থাকবেন বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আমাদের আলোচনা সমাপ্ত নেব সেই প্রত্যাশায় join us for stories of the prophet nobider kahani proti robibar shondha 7 tay apnar samprochar sokal 11 tay bangladeshe <laughs> pstv bangla e didha dondo mullobodher obhab prokrito bishasher obhab oshocheton jibon japon dhormoke bhul tule dhora dhormiyo granther poriborton ebong sanskaron jothato totthyo সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইও বলো তর্বতুল আওলাদের ক্ষেত্রে সন্তানদেরকে সুন্দর এবং ইসলামী পদ্ধতিতে প্রতিপালনের ক্ষেত্রে আমরা যে সকল সচরাচর ত্রুটিগুলো করে থাকি সেটা নিয়ে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা আমাদের সন্তানদের ব্যাপারে অতিমাত্রায় সুধারণায় লিপ্ত থাকি মগ্ন থাকি যার কারণে আমার সন্তান কোনো কারণে বিপদগ্যামী হলেও সময় আমি তাকে সেই পথ থেকে বিরত রাখার চেষ্টা করি না বা পদক্ষেপ গ্রহণ করি না এমন এক সময় যে করি যতদিনে আমার সন্তান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন ঘটতে দেখা যায় অথচ এটা কিন্তু ইসলামী যে তর্বিয়ত এবং এখানে পিতামাতার যে দায়িত্ব সে দায়িত্বের সঙ্গে বিষয়টি মানানসই নয় বুহারির হাদিসের মধ্যে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন আন আইন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমার দায়িত্ব সম্পর্কে তুমি আল্লাহনগর জিজ্ঞাসিত হবে ফরাজুরা আইন আলা আহলি বাইতিহী একজন পুরুষ তার পরিবারের সে দায়িত্বশীল এবং পরিবারের প্রতিটি সদস্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে এবং একজন মহিলা একজন স্ত্রী সে তার স্বামীর ঘরের প্রতিটি সদস্যের উপর সংসারের উপর সে দায়িত্বশীলা ওহিয়া বাড়ুন আনিয়া এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এখানে খুব লক্ষণীয় এবং ইম্পর্ট্যান্ট একটি ম্যানার হলো এই যে হাদিসের শব্দ আর রাই কলকুম রায়ন রায় শব্দটি প্রকৃত অর্থে ব্যবহার হয় রাখাল অর্থে রাখাল যারা গৃহপালিত জীবজন্তু লালন পালন করে এবং এগুলোকে নিয়ে মাঠে বিচরণ করায় তো মেষপালো বকরির পাল নিয়ে জঙ্গলে যায় মাঠে যায় তখন তাকে প্রতিটি বকরির প্রতি খুব সযত্ন দৃষ্টি রাখতে হয় যেন কখনো এই মেষপালের উপর কোনো হায়রা কোনো হিংস্র জীবজন্তু যেন আঘাত আক্রমণ না হানে এটাই হলো রাখালের কাজ তো রাখাল যেমন তার মেষপালকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে সেই শব্দ প্রয়োগ করা হয়েছে দায়িত্বশীলের ক্ষেত্রে আল্লা কুল্লকুমরা আইন তোমাকেও কিন্তু ঠিক এমনিভাবে রকম সজাগ এবং সচেতন দৃষ্টি রাখতে হবে যেন তোমার অজান্তেই কখনো। তোমার সন্তানের উপর কোনো অনাহুত অনাকাঙ্ক্ষিত কোন আঘাত যেন না আসে আক্রমণ যেন না হয় যে আক্রমণে তোমার অজান্তেই সে বিপদগামী হয়ে গেল এজন্য যদি অভিভাবক হিসেবে আমাদের কোনো গাফিলতি থাকে আল্লাহ এবং তার নবীন নিকট জবাবদিহিতা অবশ্যই করতে হবে প্রিয় দর্শক ভাই বোনেরা এই যে সন্তানদেরকে লালন পালন করে তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্যে আমাদেরকে ইসলামের পক্ষ থেকে নির্দেশিত বিধি যদি পালন করতে হয় তাহলে আমাদেরকে সন্তানদের জন্য সময় বের করতে হবে তাদেরকে সময় দিতে হবে সময়ের অভাবে অনেক সময় পিতামাতার কাছ থেকে সন্তান দূরে সরে যায় সময় দানের অভাবে তাদেরকে মায়ামমতা ভালোবাসার বন্ধনে তাদেরকে বুকে জড়িয়ে সন্তানদেরকে মানুষ করতে হবে সন্তানের সুকুমার বৃত্তির তাঁর বিকাশের জন্যে এবং তার ভিতরকার সুপ্ত প্রতিভা এবং মননশীলতার বিকাশ ঘটতে হলে বাবার স্নেহ মায়ের মমতা এর কোনো বিকল্প পৃথিবীতে নেই এই জন্য সন্তানদেরকে ভালোবেসে আদর্শ হাগ করে আবার তাদেরকে প্রয়োজনে শাসনের মাধ্যমে তরবিয়াতের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে নবী আকরম সাল আলিহাসাল্লাম বলেছেন বলে আতারফা আনহুমা আস আদাবা তোমার ঘর থেকে যেন কখনোই তোমার সন্তানের উপর শাসনের দণ্ড এটা যেন তুমি উঠিয়ে না নাও অর্থাৎ সন্তানকে লালন পালন করা তাদের তরবিয়ত করা তাকে সুন্দরভাবে গড়ে তোলা এটা একজন অভিভাবকের তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এ দায়িত্বই সে আসলে কতটা সফল এবং ব্যর্থ তার জীবনে এটা পরিমাপ করার অন্যতম একটি মানদণ্ড হলো একজন মানুষের তার সন্তান সন্ততির জীবন এবং তাদের জীবন ফলাফল দেখে সন্তানরা আজকে কেন ব্যাপকভাবে বিপদগামী হচ্ছে তার প্রথম কারণ হল যে সন্তানদের তরবিয়ত এবং লালন পালনের ক্ষেত্রে অভিভাবকরা ব্যাপকভাবে এখন তারা অসচেতন হয়ে পড়ছে অথবা এই ক্ষেত্রে তাদের মনোযোগ কম অনেক অভিভাবক বাবারা দেখা যায় ব্যবসা বাণিজ্য এবং নিজের আয় উপার্জন এত বেশি ব্যস্ত সন্তানের দিকে তাদের লক্ষ্য করার সময় নেই মায়েরা মার্কেটিং কেনাকাটা ইত্যাদিতে এত বেশি ব্যস্ত সংসারকে সুন্দর করে সাজানো অথবা অনেকেই আবার নানা ধরনের ভোগ বিলাসিতা আনন্দ উল্লাস এনজয় করা বিভিন্ন ধরনের পার্টিতে যাওয়া ওয়েস্টার্ন কালচারে নানারকম প্রতিনিয়ত প্রতিদিন প্রতি विभिन्न धरण नाइट क्लाब सह नाना अपड़िए पड़े अनेक पिता माता ता तर घर बेपारे सतान बेपारे ता असचेतन हो जा कारण घरे घरे आज के सतान बुके जात भयह विपर्यर घटनारम्मीन होते हम सन्ताना आज के विपदगामी हवार এবং তাদের তরবত যথাযথ না হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো সংসারে বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি এবং তাদের মধ্যে অমিল থাকা যেই সংসারে পিতামাতার মধ্যে সম্পর্ক ভালো না থাকে সেই সংসারে সেই পরিবারে সেই ঘরে সন্তানরা সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ পায় না সন্তানরা চায় তাদের সামনে তাদের পিতা মাতা সুন্দর আদর্শ প্রতিষ্ঠা করুক কাজেই এই ব্যাপারে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হলো এই তারা এমন কোন আচরণ করবে না যে আচরণের খারাপ প্রভাব তাদের সন্তানদের উপর হতে পারে শরীয়তের বিধান তো হলো এই যে ছোট্ট থেকে ছোট্ট সন্তানের সামনেও এমন কোন আচরণ পিতামাতা করবে না যে আচরণের খারাপ প্রভাব ওই ছোট সন্তানের উপরে হতে পারে একদিনের সন্তানও যদি হয় পিতামাতা যখন বেডরুমে একই বিছানায় সেই সন্তানকে রাখতে হয় সেই সন্তান জাগ্রত অবস্থায় তার চোখের দৃষ্টির সামনে পিতামাতা তারা পরস্পর তারা সম্পর্ক তৈরি করবে না এমন সম্পর্ক যেটা সন্তানের চোখের দৃষ্টিতে পড়ে এটাও শরীয়তের বিধান এবং অলামাই মোহাম্মদ লিখেছেন যে এতে সন্তানের প্রতিভার উপর তার দেমাগের উপর তার চিন্তার উপর এর খারাপ প্রভাব তৈরি হয় ক্ষেত্রেও যদি আমাদেরকে সতর্ক থাকতে হয় তাহলে সন্তানের সামনে আমরা অনেক সময় আমাদের পরস্পরের যে সমন্বয়হীনতা স্বামী স্ত্রীর মধ্যে যে অমিল সে বিষয়টি সন্তানদের সামনে প্রকাশ পেয়ে যায় ঝাটি হয় ঝগড়া এবং বিবাদ বাদানুবাদ লেগেই থাকে এর ব্যাড এফেক্ট সন্তানের উপর অনিবার্যভাবেই পতিত হয় এবং এক পর্যায়ে সন্তান সংসারের অশান্তির কারণে বহু সন্তান বিপদগামী হয়ে যায় তারা পথহারা হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই যে বাদানুবাদ এটা যেমন সন্তানের বিপদগামী হওয়ার অন্যতম একটি কারণ পিতামাতার মধ্যে বিচ্ছেদ তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এটা সন্তান অমানুষ হওয়ার আরেকটি অন্যতম কারণ এইজন্য ইসলাম স্বামী স্ত্রীর বিচ্ছেদকে খুবই অপছন্দ করে অনুৎসাহিত করেছে নবী আকরাব সাল আলিহি আসাল্লাম বলেছেন মানুষের জীবনের অপরিহার্য কারণে যদিও ইসলাম কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদকে বৈধতা দিয়েছে কিন্তু এটা এমন একটি জিনিস যে কারণে এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের খুবই অপছন্দনীয় একটি ব্যাপার পক্ষান্তরে শয়তানের নিকট ইবলিসের নিকট সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে পছন্দনীয় যেই কাজ সেটা হল স্বামী এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেয়া একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ তৈরি করতে পারে শয়তান তাহলে তার অনেক লক্ষ্য অর্জিত হয়ে যায় সহজেই কারণ এই সংসারের এবং এই দম্পতির যে সন্তান তারা হয় বাবার স্নেহ থেকে বঞ্চিত হয় আর না হয় মায়ের মমতা থেকে তারা বঞ্চিত হয় অথবা তাদের মধ্যে এই বিচ্ছেদের একটি প্রভাব তাদের অন্তরের মধ্যে থেকে যায় এই কারণে যথাযথ অভিভাবকত্ব না পেয়ে সন্তানরা একসময় পথ হারা হয়ে যায় তারা বিপদগামী হয়ে যায় এই জন্য সন্তানদের কথা বিবেচনা করে सन्तान कल्याण कामन विपज्जनक पथ तलाकदर मत पथ जोटा परिहार करा सम्भव प्रिय दर्शक श्रोता भाई बोर सतान देखे मानूष करते हम जा रा अभिभावक पिता माता अनेक सचेतन सतर्क सजाग त्याग कुरबानी एवं अनेक बसी এক্ষেত্রে সিরিয়াসনেস আমাদের থাকতে হবে আর না হয় চতুর্দিকের সন্তানদেরকে মানুষ করার সন্তানদেরকে বিপদগামী করার যে ধরনের আয়োজন আজকে পশ্চিমা সভ্যতা তারা সেখানে পরিবার জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে সেই জন্যই ঘরে ঘরে মানুষ চরমভাবে হতাশাগ্রস্ত নেশাগ্রস্ত মানুষ সেখানকার ইয়াং জেনারেশন তারা নেশায় বুধ হয়ে থাকে ব্যাপকভাবে এইটা তাদের মধ্যে সমস্যা আজকে পরিলক্ষিত হচ্ছে কারণ সেখানে পরিবার জীবন সংসার জীবন অনুপস্থিত ব্যাপকভাবে তো সংসার এবং পরিবারের গঠনের যে অন্যতম লক্ষ্য বৈবাহিক জীবনের অন্যতম লক্ষ্য হল তের বিয়াদুল আওলাদ একটি পরিবার একটি সুসন্তান গড়ে তোলার আদর্শ পাঠশালা একটি ঘর একটি সুন্দর সমাজ বিনির্মাণের একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন হলো একটি ফ্যামিলি বা একটি পরিবার এই পরিবার থেকেই সন্তানদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিতে হবে পরিকল্পনা করতে হবে আমরা দীর্ঘ আলোচনায় তর্বাত আওলার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বর্তমান পরিবেশের আলোকে আমাদের করণীয় বিষয়ে কিছু কথা আলোকপাত করলাম সকলে ভালো থাকবেন এবং আমরা প্রত্যেকে সন্তানের ব্যাপারে আমরা আরও সজাগ সচেতন এবং আরও দায়িত্বশীল হব আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 जिरो डबल व्री टू थ्री जिरो टू इस डलर अट्ठाट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जीरो थ्री टा पाठिएमेल कर समाधान